श्री श्री रामकृष्ण कथामृत श्री म कथित श्रीरामकृष्ण दक्षिणेश्वर मंदिर चतुर्थ परिच्छेद ठाकुर श्री रामकृष्णर श्रीराधार भाव पयला जानी अठारश तिरशी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 কার ভাবে নদে এসে কাঙ্গাল বেশে হরি হয়ে বলছ হরি কার ভাবে ধরেছ ভাব এমন স্বভাব তাও তো কিছু বুঝতে নারী। ঠাকুর গান শুনিতেছেন এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুজ্যে আসিয়া প্রণাম করিলেন তিনি আফিসের বেশ পড়িয়া আসিয়াছেন চাপকান ঘড়ি ঘড়ি চেন কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান অতি প্রেমিক লোক অন্তরে গোপীর ভাব কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রীবৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাহিতেছেন সখী সে বন কত দূর যথা আমার শ্যাম সুন্দর আর চলিতে যে নারী শ্রীরাধার ভাবে গান গাহিতে গাহিতে ঠাকুর সমাধিস্থ চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান কেবল চক্ষের দুই কন্দিয়া আনন্দাস্রু পড়িতেছে কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া को मध्ये निरीहं हरिहर विदिवेद्यं चित स्वरूपम सकल भुवन बीजम ब्रह्म चैतन मीड़े कियत्न पर ठाकुर श्री रामकृष्ण प्रकृतिस्थ हईलन কেদার নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন এইরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা দুপ্রহর হইল শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন আহার ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন কিয়ৎক্ষণ পরে মারোয়াড়ি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন